আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে বা জাদু সম্পর্কে যে জাদু সারা বিশ্বকে ঘিরে ফেলেছে বিশেষ করে আজকাল प्रचार माध्यमगे जदुर शिक्षा देा हि इंटरनेटे जदुर शिक्षा दे जदू सारा दुनिया के छे गे इंडोनेशिया जदुर विस्तार लाभ कर भयनक क्षतर दिक दिए इमानल क्षेत्र पार्थिव क्षेत्र जदू ईमान के ध्वस कर इमानकारी विषय मानस के ध्वसकारी जी ध्वसकारी कत शत मानसिकनाश्री जीवन ध्वसा तो जदु सम्पर्क सतर्क थका जदुर हुकुम विधान सर एवं जरा जदू कर हेफत करा जरूरी जदुर सम्पर्क जदुर सम्पर्कोर प्रभुत्मे आल्लाकर आलमी जावतीबंदेगी बंदेगी क्षेत्र तौहिद एकत्रुहिया क्षेत्र क्षेत्र एक जे विषय विपरीत विषय ना जानलेषये सुरक्षित करा जाएल विषय हेफतना जतना ভালো চরিত্রের সাথে খারাপ চরিত্র দেখলে আপনি তাদেরকে সাবধান করবেন না তখনই চরিত্র নষ্ট হয়ে যাবে ভালো চরিত্র আর থাকবে না ঠিক তেমনি তহীদের বিপরীত বিষয় হচ্ছে শির কুফুর এবং শির एक शुफरी मुक्त नौहिदीद मुस्लिम तो शेहर सम्पर्के जदू सम्पर्क लेखक किताब तौहिदे एक अध्ययिक अध्याय उल्लेख करईटर अध्याय रही है जदू कर एक पंथा अवलम्बन कर बसे जिन के डेके जी ने बवहार कर जिने सहाज्य नहीं जिनर सहाय तुफर जिनके सन्तुष्ट शुफुर मध्यमे जिनके डारमे जी ने सहाज कामनारे जी ने मदत तलब कर तरह जीन सहा आल्ला मदद चावे सहाज कम আল্লাহ ছাড়া অন্যের জন্য আল্লাহ ছাড়া কামনা করো আল্লাহ করিম ফাতে বলেছেন তুমি এইভাবে বলো আমার দরবারি যে হে আল্লাহ একমাত্র তোমারই এবাদত বন্দি করি আর একমাত্র তোমার কাছেই जिनेर सहाज्य कमना जदुर प्रतिक्रिया कारो ऊपर जदू करा से जदु करार्षय क्षय क्षति हो विभिन्न रकम होते प्राण नाश हो जाते মরে যেতে পারে কোন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে চোখ নষ্ট হয়ে গেল ব্রেন নষ্ট হয়ে গেল হাত পা নষ্ট হয়ে গেল ইত্যাদি ববা হয়ে গেল ইত্যাদি অথবা বাড়ির উপর প্রভাব পড়লো পারিবারিক জীবনের প্রভাব পড়লো স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হইলো এটা হতে পারে আবার অনেক সময় জাদু করা হয় স্বামী স্ত্রীর মধ্যে বেশি গাঢ় সম্পর্ক করার জন্য অথবা কারো প্রেম ভালোবাসার সৃষ্টি করার জন্য বিপরীত হয় যদিও বাজ্যিক এটা দেখে লাগছে যে ভালো কাজ তাই না বিশেষ করে যদি স্বামী স্ত্রী ভালোবাসা আছে আছে তো মাঝে মাঝে ঝগড়া হয়ে যাচ্ছে মাঝে মাঝে হয়ে যাচ্ছে বেশি প্রেম ভালোবাসার সৃষ্টি করার জন্য সম্প্রীতি সৃষ্টি করার জন্য যদি জাদু করে যে বেশি ভালোবাসবে স্বামী তাহলে স্ত্রীকে অথবা স্ত্রী ভালোবাসে না দিকে কোন দিকে মন আছে তোর মনটাকে আকৃষ্ট করার জন্য স্বামীর জন্য যদি করে বাহ্যিক তো মনে হচ্ছে ভালো কাজ তাই না তা আসলে ভালো কাজ নাই কারণ এর শুধুর যে খারাপ প্রতিক্রিয়া রয়েছে সেটা সর্বনাশ করে অনেক সময় এই ভালোবাসা সৃষ্টি করতে গিয়ে আরো বড় ক্ষতিই করে যার ফলে এই এইরকম করা জাদু করা ভালোবাসা জন্মানোর জন্য যায়জ না যেমন বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য যায়জ না তো এই এক প্রকারের জাদু ছিল দ্বিতীয় প্রকারের জাদু হচ্ছে গাছ গাছড়া ব্যবহার করে গাছ গাছড়া ব্যবহার করে সেই ব্যবহার খাওয়ার মাধ্যমে হইতে পারে गाच गा के बेटे पिछे पानी पानी गाद अने के ब्रेन नहीं है ना दे प्रसिद्ध आमक के गाच खेलना गा खेल मैं गाच खेल की जो হয়তো বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য অথবা ভালোবাসা সৃষ্টি করার জন্য মহিলাদের মধ্যে মহিলা গাছ দেয় গাছ নিয়ে এসো গাছটা বেটে খাইয়ে দিবে এগুলি জাদু এমা বি আলাই তিনি বলছেন যে এটিও জাদু বলছেন যে জাদু দুই রকমের এক হচ্ছে मदत करलब कर दाबी दबा पूरण शुने सदा मुरुख दीब कलो खास दीते हाँ मिस्टी कह नदी पुक चीनी दिए छोटक थानुक बटाय अमुक मंदिर अमुक जिस आसतेज करते रे अंधकार आबान कारो मे आसते बहु कथा सब शहर अंतर्भुक्त कार जदू हफिस द्वित प्रकार মাধ্যমে পড়ির মাধ্যমে এবং গাজ গাছড়ার মাধ্যমে বিভিন্ন রকমের গাজ গাছড়া বা এরকমের হয়ে থাকে তো লেখক কয়েকটি আয়াত এখানে এবং হাদিস নিয়ে এসছেন এই জাদু সম্পর্কে প্রথম আয়াত হচ্ছে আল্লাহ পাক বুলানবাণী সোরয়া বাকার সোরাই বাকারাতে আল্লাহ পাক জাদুর কথা উল্লেখ করেছেন যেখানে সুলাইমান আলী ইসলামের ঘটনা বর্ণনা করেছেন কিছু এবং সেখানে ইহুদিদের এক ভ্রান্ত ধারণা ছিল যে সোলাইমান এবং তাদের একটি কিতাবই আছে সাহের জাদুতে ভরা যে কিতাবের নাম হচ্ছে সলেমানি নকশা বাংলায় অনুবাদ হয়েছে বইটি সম্ভবত ফার্সি থেকে গেছে উর্দু কিতাবটি আমি দেখেছি বাংলা কিতাব শুনেছি যা আছে আর উর্দু কিতাবটি আমার জীবনে দেখেছিলাম জাদু শিক্ষা দেওয়া হয়েছে ওতে বেশ কিছু জিনের নাম আছে ওই জিনের নাম দিয়ে তাবিজ করা এবং জিনের নাম দিয়ে বিভিন্ন জিনিস করা বিভিন্ন তরিকা সেই সব জাদু শিক্ষা দেওয়া হয়েছে সিরক এবং কুফুরি শিক্ষা দেওয়া হয়েছে হারাম কাজ শিক্ষা দেওয়া হয়েছে থেকে এসেছে না কফারু আল্লাহ বলছেন সোলাইমান আলী সালাম কুফরীর কাজ করেননি কুফরি কাজ করেননি ওয়ালাকিনা সয়াতিনা কাফারু তবে কুফরি কাজ কে করেছে শয়তানরা কুফুরী কাজ করেছে কেন কুফরি কাজ করেছে তারা মানুষকে শিক্ষা দিত বুঝা গেল যে ভ্রান্ত ধারণা যে মিথ্যা অপবাদ ছিল তাদের সালেমানের পরে অমা কাফার সালমান শেহর জাদু করে কুফরি কাজ করেননি অর্থাৎ জাদু যদি কেউ করে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কুফরি কাজ করবে শয়তুফরি কাজ করেছে কারণ তারা শেহের শিখাতাম শেহের শিখাননি আর শেহের জাদুর ব্যবহার করেনি সুতরাং তিনি কুফরী কাজ করেননি আর আল্লাহর নবী সম্পর্কে যে কোনো যুগে আল্লাহর নবী যারা হয়েছেন তারা সবচাইতে শ্রেষ্ঠ হয়েছেন নিজ নিজ জামানার যুগের শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর নবী হইতেন এটি উম্মাতে মুসলিমার ঐক্যমত বিষয় একমত রয়েছে উম্মাতে মুসলিমার সারা বিশ্বের সমস্ত উম্মের অলমাইকিরাম একমতই কোন তাদের চাইতে কোন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে হইতে নাও সম্ভব এটি হচ্ছে এক আহ ইসলাম বিরোধী মতবাদ কেউ যদি বলে যে কোন নবী চাইতে শ্রেষ্ঠ কেউ হইত তাহলে এটি হচ্ছে সম্পর্কে ইমানে ত্রুটি ইমানের একটি স্তম্ভ হচ্ছে কি রেসালাতের প্রতি রসুলগণের প্রতি ইমান রসুলগণের প্রতি ইমানের দাবি হচ্ছে যে আপনি রসুলকে যে কোনো যুগের রসুলকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে মনে করবেন তাহলে যেসব বিদাতামের খেজের কিচ্ছা কাহিনীকে এত বড় করে এই জন্য বয়ান করে কারণ তাদের স্বার্থ হাসিল করতে হবে এর মাধ্যমে শয়তানি উদ্দেশ্য রয়েছে অসহৎ উদ্দেশ্য রয়েছে তাদের যে দেখো আমরা খেজেরি তালিম আমাদের কাছে গোপনীয় বাতেনি এলিম রয়েছে আর বাদ আমরা তোমাদেরকে যদি পৃথিবীতে তখন আর কেউ ছিল না যা আমাদের ইমান আহলি সন্ন্যতুলের ইমান তো আল্লাহরুল আলমিন ওই আয়াতগুলির একটি অংশ বলেছেন যে ওয়ালাক আলিমা রাহু ফিল খালাক তারা গ্রহণ করেছে জাদুর পেশা সে সম্পর্কে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে মালাহ আখেরাতে মিন খালাক তাদের আখেরাতে কোনোই অংশ নেই অর্থাৎ আখেরাতে তারা জান্নার থেকে বঞ্চিত হবে তাদের শেয়ার জাদুর কারণে এখানে আখেরাতের হুকুম বিধান করা হয়েছে যারা করবে অথবা করাবে সেই আয়াতে বর্ণনা করা হয়েছে পার্থিব হুকুম পার্থিব বিধান করে যে জাদুকরের হুকুম দুনিয়াতে হচ্ছে যে সে মুসলিম নয় সে কাফের সেটা বর্ণনা করা হয়েছে তারা জাদুর শিক্ষা দিতেন একজাম মানায় কিন্তু তাদেরকে সতর্ক সাবধান করিয়ে দিতেন শিখো কিন্তু ব্যবহার করিও না তখনকার যুগে শেখা যাই ছিল কিন্তু তোমরা এই জাদুর প্রয়োগ করবে না কাউকে জাদু করবে না হ্যাঁ কারো তারা জাদু করাবে না ং তোমরা কুফরি করবে না অর্থাৎ জাদু শিখিয়ে নিয়ে যদি তার ব্যবহার করো প্র্যাক্টিক্যাল করো তাহলে কাফির হয়ে যাবে এ আয়াত কি প্রমাণ করে যে জাদুর ব্যবহার করা কুফুর করা এসেছিল। ইয়াহুদীদের সম্পর্কে তারা ইনুনা কিতাব হেন আপনি কি দেখেননি ওই লোকদেরকে মানে জানান না তাদের সম্পর্কে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা যে যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল তারা কি করত বিশ্বাস করত জীবকে এবং তাগুতকে করেছেন জিপ্ত মানে হচ্ছে যাদু শেহর জীব মানে হচ্ছে শেহর এটি হচ্ছে উমার রাজিয়া আল্লাহ তালান তফসির অন্যান্য তফসির হয়েছে একটি শব্দের একাধিক তফসির হইতে পারে তার মধ্যে আলোচনা হয়ে গেছে তো তারা তাগুতে বিশ্বাসী অর্থাৎ শয়তানে বিশ্বাসী অথবা তাগতের অন্যান্য যে তফসিল গুলো রয়েছে অন্ধ আনুগত্য অন্ধ অনুসরণ ইত্যাদি আল্লাহ অন্যের এবাদত সির এতে আর জিপ মানে হচ্ছে তিনি একটি বিশেষ খাস ব্যাখ্যা করেছেন যদি এই শব্দ গুলির ব্যাপক অর্থ রয়েছে জাদু হচ্ছে জিপ্ত জিপ্তের তফসির হচ্ছে জাদু তাহলে ইয়াহুদিরা তারা জাদুতে বিশ্বাসী ছিল অধিকাংশই তারা তাগুত হচ্ছে কোহান এরা হচ্ছে জ্যোতিষী জ্যোতিষী কানায়ান শেতান এ জ্যোতিষীদের কাছে শয়তান আসত আসা যাওয়া করে আসে আবার আকাশের দিকে যায় দিয়ে আকাশ থেকে খবর নেওয়া চেষ্টা করে নিয়ে এসে কিছু তাদের বলে তাতে তারা অসংখ্য মিথ্যা কথা লাগায় যে সম্পর্কে বলা হচ্ছে মহাল্লায় প্রত্যেক গ্রামে গোত্রে বংশে একটি করে আর এসে তাদের বংশে যে গণক আছে আছে তার কাছে এসে এইগুলি কথা জানায় তাহলে জাদুর সম্পর্কে যেসব কথাবার্তা হইল তাতে দুই প্রকারের জাদুর কথা বললাম দুটি কি হবে একটা তো হলো যে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে মানে জিনকে ডেকে জিনের ইবাদতী করে জিনের নৈকট্য লাভ করে জিনের দাবি দাবা পূরণ করে যে সব কাজ করা হয় সেহের সেটা হচ্ছে আর দ্বিতীয় প্রকার সম্পর্কে যে সেটি হচ্ছে ফাঁসে কাজ কাবিরা গোনাহা এবং সেটি হচ্ছে জুলম অত্যাচার জুলাচার কি জন্য ফাঁসিকি এবং জুল ফাঁসে কি এবং জুল তাকে একটা লোকের রোজা রাখলো না সে কি করলো ফাঁসে কাবিরা গোনা করলো কাবিরা গোনা করলো কিন্তু আর বলবেন সে কেমন হ্যাঁ ফাঁসে কি করলো আর তার সাথে সাথে সীমা লঙ্ঘন করলো যদিও সে গাছ গাছড়া করে জিনের সাহায্য এনে গাছ গাছড়ি দিয়ে করেছ গাছ গাছড়া তদ্বির গাছ খাওয়াই তো নবী করিম সাল্লাম একটি হাদিসে ধ্বংসাত্মক বলেছেন ধ্বংসাত্মক কাবিরা গুণা হলেও ধ্বংসাত্মক আর যদি সীরকের পর্যয় হয় মানে সীরকুফরি করে তাহলে তো ধ্বংসাত্মক মানে ইমানপুর ধ্বংস করে ফেলেছে ওয়ানিস বুখারি মুসলিম রয়েছে আন্না রসুল আল্লাহ কাল আল্লাহ রসুল বলেছেনবুস মবিকা তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে সাবধান সতর্ক থাকবে বেঁচে থাকবে ইজিতা নেবু মানে বেঁচে থাকবে সাতটি ধ্বংসাত্মকা থেকে পাপ থেকে বেঁচে থাকবে সুদ এগুলি থেকে তোমরা বেঁচে থাকবে নবী করিম এভাবে বর্ণনা করলেন না বললেন তোমরা সাতটি ধ্বংসকারী গোনা থেকে পাপ থেকে বেঁচে থাকবে এভাবে বর্ণনা করলেন পার্থক্য আছে দুইটি বাঘ পার্থক্য আছে দুটিতে পার্থক্য আছে এটাতে বেশি আকর্ষণ আছে কিন্তু এতে ওই রকমের আকর্ষণ নাই যে রকমের আকর্ষণ আছে দেখেন কিছু কাজ রয়েছে যেগুলিতে আপনাদের দুনিয়াও ধ্বংস হবে আখেরা ধ্বংস হবে সাবধান সে কাজগুলিতে সবাই এরকম দেখে আছেন যে কি কাজ কি কাজ সেগুলি যেগুলিতে আমাদের দুনিয়া ধ্বংস হবে আখারা ধ্বংস হবে সব ধ্বংস হয়ে যাবে সর্বনাশ হবে কি কাজ এখন সজাগ হয়ে যাদের তন্দ্রা আসত ছিল সবাই সজাগ হয়ে গেছেন শুনতে হবে এই সাতটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো সবাই সজাগ কানকে খাড়া করে রেখেছেন এখন শোনার জন্য নবী কিসাল্লাহামকে তারপর জিজ্ঞাসার চাহিদা বাড়লো মনে যে কিছু কাজ রয়েছে কিছু কাজ কি জানতে তো পারলাম না অনেকে দেখবেন ভাই আপনার সাথে একটা কথা আছে কথা আছে বলে দেওয়ার পরে পরে বলব পরে বলবো এখন আপনার অবস্থা কি বলেন করে অনেকে এরকম একটা কথা আছে। বিশেষ কথা বলার পরে এখন আর বলবে না এত চালাক তোর আর বলবে না আপনাকে আমার পরেশান করে ফেললো আপনার মনের চাহিদা জানবো এখন এখনই জানতাম আমাকে জানা এখনই বলেন বলছেন না না না এখন লোক জানে পরে বলবো যদি তখন নাও বলে আপনি কখন এর সাথে দেখা হবে বা কখন এই লোকটি যে সামনে আছে যাবে তারপরে আমি ওর সাথে যোগাযোগ করবো জানবটা কি হয়েছে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে আপনার আল্লাহরুল আলমিন আল্লাহ মাহুল বয়ান আর রহমান আল্লাহ কোরআন খালাক ইনসান আল্লাহ মাহুল মানুষকে আল্লাহ বাক শক্তি শিখিয়েছেন আর মানুষের মধ্যে সৃষ্টি সেরা যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম সবচেয়ে বড় শক্তি দিয়েছিলেন বাঘ ভঙ্গিমা দিয়েছিলেন আল্লাহ সাথে শরিক করা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহর কাজে কর্ম হোক যেমন আল্লাহর কাজ কর্ম হোক যখন আমরা বলি তার একটি উদাহরণ দেন তো দেখি যে আল্লাহর কাজে কর্মে কেউ শরীর করছে खूब भलो कथा सन्नान सन्त मालिकार मालिक बरकत मालिक के रोग भलो करबीअल आल्लाक आल्ला एकत्रा कर एकम्र आल्ला सब आल्ला मालिक हायम मालिक के মারতে পারে একমাত্র আল্লাহ জীবন দান করতে পারে একমাত্র আল্লাহ কেউ যদি শরিক করে যে না দরবারে গেলে পীরের মাজারে ও ছেলে পাওয়া যায় তাহলে সে কি করলো রোগ ভালো হয় তাহলে কি করল করলো করল আল্লাহর কাজে কর্মে মানুষকে শরীর করে দিল বা জিনকে শরিক করে দিল ফেরিস তাকে করল করলো অলিকে শরীর করলো নবীকে শরিক করলো মুশ্রিফ হয়ে গেলো মানুষের কাজে কর্মে শরীর করা যেমন এবাদতের ক্ষেত্রে এবাদত হচ্ছে মানুষের কাজ এবাদত বন্দেগীর জন্য আল্লাহ মানুষকে জিনকে সৃষ্টি করেছেন তাহলে এবাদত বন্দেগীর ক্ষেত্রে অর্থাৎ মানুষের কাজে কর্মে শিরিক করা এর উদাহরণ একটি দেন দেখি জবাই করা জবাই করলেন হয়তো আল্লাহর নাম নিয়ে নয় বিসমিল্লা আল্লাহ আকবর না বলে যেটা হয়তো মুসলমান আজকাল করেনা মুশ্রিক ও জবাই করে বিসমিল আল্লাহবর বলে সুতরাং এই উদাহরণ দিয়ে সংশোধন করার উদ্দেশ্য নেই যদিও এটা একটা উদাহরণ কুরবানিও নাই ওরসে গেলি শাহ জালালে অরুস লেগেছে আঠরসিতে অরুস লেগেছে সেই অরসে গিয়ে খাসি জবাই করছেন মোরক জবাই করছেন যদিও বিসমিল্লা বলে কিন্তু এই পীর বাবার সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই কাজটি আপনার জবাই করা কাজটি আপনার এটি আল্লাহর জন্য হয়তো ফাঁস আল্লাহ রবের জন্যই নামাজ পড়ো আর রবের জন্যই জবাই করো আপনি রবের জন্য জবাই না করে বাবার জন্য জবাই করলেন পীরের জন্য জবাই করলেন মুশ্রিক হয়ে গেলেন এরকম অনেকে হিন্দুরা যেমন ষাঁড় ছাড়ে সাঁড় ষাঁড় ছাড়ে তাদের দেবী দেবতার নামে অনেক মুসলিম কব কবর রয়েছে যারা বাবার নামে পীরের নামে খাসি ছাড়ে বা কোনো মরগ ছেড়ে রেখেছে অথবা গরু ছেড়ে রেখেছে ইত্যাদি যেটা ওই অমুক পীর বাবার নামে কার কাজ বান্ধার কাজ আমরা আল্লাহর আল্লাহর তো কার কাছে করলেন এটা আল্লাহ ছাড়া অন্যের কাছে করলেন সুতরাং এটা আপনার কি হয়ে গেল শিরখ হয়ে গেল মসজিদ আল্লাহর মসজিদ কার আল্লাহর কিন্তু মসজিদ হচ্ছে গৌসুল আজম মসজিদ তাহলে কার জন্য হইলো এইরকমই আল্লাহ রব্বুল গুনে আসমা সিফাতের ক্ষেত্রে অর্থাৎ নাম অথবা গুণাবলিতে আল্লাহকে বান্দার সাদৃশ্য মনে করা আল্লাহকে সৃষ্টির সাদৃশ্য মনে করা এটি হচ্ছে দ্বিতীয় ধ্বংসকারী বিষয় হচ্ছে দ্বিতীয় ধ্বংসকারী বিষয় হচ্ছে শেষ মানে জাদু আচ্ছা এখানে আরেকটি কথা বলে শেহরের শাব্দিক অর্থ কি আর শেহর হ্যাঁ মানে যে। গোপনীয় বস্তু কিন্তু কারণ বুঝতে পারছেন না এ লোকটা ভালো চলাফেরা করছিল ভালো ডিটি করছিল ভালো ব্যবসা বাণিজ্য করছিল কথাবার্তা বলছিল স্বামী স্ত্রী দাম্পত্য খুব সুখী ছিল হঠাৎ করে এইরকম কেন ব্যতিক্রম কিছুই বুঝতে পারছেন না তো এর কার পক্ষ থেকে হয়েছে কিভাবে হয়েছে কেমন করে করলো তাহলে জাদু সম্পর্কে বুঝাই মুশকিল যে কেমন করে এর জাদু হয়ে গেল সে শেয়ের কে বলে জাদু বলে কি ভাষাবিদরা বলেছেন যে ভোর সাহার বলে পার্থক্য একটু করা হয়েছে যে সিনে জের দিয়ে বলে আর সাহার সাহার বলে না আল্লাহ ভোরাত বলেছেন ভোর রাত্রে আমি লুত আলী সালামকে মুক্তি দিলাম আল্লাহর আজাব থেকে যখন আজাব দেশের উপর আসলো এলাকার উপর আসলো তখন কাদ্দুমবাসী উপর আসলো ধ্বংস করলো আল্লাহ সমকামিতা পাপিষ্ট গোনাগারদেরকে মুশ্রেদদেরকে আর আল্লাহ লুত লুত আলি ইসাল্লাম এবং যারা তার প্রতি ইমানি আসেন তাদেরকে আল্লাহ মুক্তি দিলেন সাহার বলা হয়েছে गोपन बस्तु विश्व से गोपने उठे को भलो ही करें मंद कर नहीं गोपन अवस्था দিনে নয় নয়। সকালবেলা নয় সকাল বেলা হইলো তখন ফিল্ম দেখে যারা হারাম কাজ করে তারা ফিল্ম দেখে থেকে শুইল যারা সারা রাতে বিচে বসে আছে আছে ফাসিকি করছে করতে করতে তারপরে এসে ভোর রাত আড়াইটা তিনটার সময় শুইলো এই জন্য ওই সময়টিকেও সাহার বলা হয়েছে আর এই সময় যে খাবার খায় রোজাদাররা রাতের উঠে খাবার খাচ্ছেন আপনি সাহারি খাচ্ছেন খেয়ে রোজা ধরবেন কেউ জানেন না হয়তো যদি ফরজ রোজা না থাকে তো বাড়ির অন্য কেউ জানতে পারলো না যে আপনি রোজার খেয়েছেন আশেপাশের লোকেরাও জানতে পারল না আপনি ভোর রাতের খাবার খেয়েছেন শহুর গোপনে তো এই নিয়তা রয়েছে এই শব্দের মধ্যে বা মধ্যে তো শেহর কে ধ্বংসাত্মক গুণা বলে আখ্যাত করেছেন তাহলে এটি হচ্ছে শিরকের সমপরিমাণ পরিমাণ গুণা প্রথমটি শির্ক বলা হয়েছে দ্বিতীয় হচ্ছে শাহের বলা হয়েছে দুটি তাহলে সমান গুনায় এই দুটির মাধ্যমে ইসলাম থেকে বহিষ্কৃত একজন মুসলিম মুসলিম ছিল কিন্তু শির্কের কারণে ইসলাম থেকে খারিজ শাহের জাদু করার কারণে বা জাদু করাবার কারণে যে নিজেই করে অথবা কাউকে দিয়ে করায় নিজে করতে জানে না জাদু কিন্তু অন্য কাউকে দিয়ে করায় ইসলাম থেকে বহিষ্কৃত নফস তৃতীয় ধ্বংসকারী গোনা হচ্ছে যে এমন ব্যক্তিকে হত্যা করা এমন ব্যক্তিকে এখানে নফস মানে নফসুল ইনসান মানুষ যদিও কোন পশুকেও অন্যায় ব্যবহার করা যায় নাই যেই ভাবে আল্লাহ হত্যা করা হবে জবাই করতে হবে এবং সেটা আপনার কাজে আসতে হবে যেমন গরু খাসি আল্লাহ জবাই করতে বলেছেন হ্যাঁ অস্ত্র আপনার ধারালো হবে সুন্নত মোতাবেক জবাই হইতে হবে এবং জবাই করে আপনি গোস্ত খাবেন কাজে লাগাবেন বা গোস্ত দান করে দেবেন এই উদ্দেশ্য হইতে হবে আর এমনিতে জবাই করে ফেলে দিলেন কোনো হবে না কিন্তু এখানে যেই কবিরা গুনাকে ধ্বংসাত্মক বলা হয়েছে সেটি হচ্ছে নাই সঙ্গত হইলে যদি এই হত্যা নাই সঙ্গত হয় মানুষকে হত্যা করা আবার নাই হয় নাকি হয় কোন ক্ষেত্রে হয় কয়টি ক্ষেত্রে হয় তিনটি ক্ষেত্রে হয় না বিয়েকে বলে দিয়েছে তাহলে আপনার মেজাজের উপরে মনের উপর ছেড়ে দেওয়া হয়নি আমাকে কয়েক ভাই খুব শিক্ষিত লোকের পরামর্শ মানে জিজ্ঞাসা করছে মাসা জিজ্ঞাসা করছে যে দেশে যায় কিন্তু দেশে খুব শত্রু আর এত শত্রু যেকোনো সময় আমাকে মেরে দিতে পারে ধমক দিয়ে রেখেছে হোমকি দিয়ে রেখেছে পেলেই মারব তো আমাকে যখন পেলেই মারব তো ও মারার আগে আমি যদি আমাকে হবে না সে হুমকি দিয়েছে কিন্তু সে এর বাস্তবায়ন করতে পারবে কি আপনার একই আছে আরে একই থাকলো করে যাবে না সে এক বাস্তবায়ন নাও পারে আপনি তো কেমন জানেন না যে বাস্তবায়ন হবেই বা কেমন করে জানলেন পেলেই মারবে ঠিক কিন্তু মারতে পারবে এর ওপর কি আপনার আছে আল্লাহ দেবে না শক্তিশালী করার পরে মারতে মারতে পারেনি সুতরাং এটা চলবে না যে হক মানুষের মন মেজাজের উপরে ছেড়ে দেওয়া তোমাকে যেখানে লাগবে হক যেখানে মেরে তাহলে মানুষ কেউ না যেখানে দেখত যে মনের এটাকে মনে করি যে হক আমি যেমন রাজনৈতিক দলগুলি মারামারি আমাদের হক সোরাফুর খানের শেষ রুকু আল্লাহাক বলেছেন তিনটি সবচেয়ে বড় কাবিরা গুনার কথা ওই উল্লেখ করেছেন তিনটি গুণা কি কি আছে ওখানে এটা হচ্ছে শির্ক আছে হত্যা করা আরেকটি আছে জেনার কথা ওখানে রয়েছে ভালো করে কোন মুসলিমের রক্ত হালাল নয় মানে হারাম মুসলিমের রক্ত হারাম সে ফাঁসে হোক গুনাগার হোক কাবিরা গুণা করুক যার জন্য আল্লাহ হালাল করেছে সবার জন্য আবার হালাল নয় নিজের হাতে আইন কানুন নিয়ে নিজেই শুরু করে দিবে কাজ না কি বলেছেন না বিশ্বাসাল একটা হচ্ছে আসাইব আজানি বিবাহিত वादीवन जीवने द्वितीय हत्यार बदले हत्या एक जन मुस्लिम प्राण नष्ट कर हत्या তিন নম্বর বলেছেন অভিষাদম আত্মারে কলি দিনকে তার সত্য দিনকে ছেড়ে দিল ত্যাগ করলো আলমোল মুসলিম জামাত আলাদা হয়ে গেল হয়ে গেল সে কাফের খ্রিস্টান হয়ে গেল হয়ে গেল যেগুলি আহ ইসলাম থেকে বহিষ্কৃত সেগুলি দলে ভর্তি হয়ে গেল নাস্তিক হয়ে গেল বলে আল্লাহ নেই নো গড আমি কালমার্সের মতবাদে বিশ্বাসী আমি আমি কমিউনিস্ট আমি বলি লাহা এলাহা নেই রসলে বিশ্বাসী নয় আমি পুরাণে বিশ্বাসী নই আমি পরকালে বিশ্বাসী নই আমি আমি নামাজ মানি না আমি না যে ব্যক্তি মুরতো হওয়ার ইসলাম থেকে বহিষ্কার এতে কোনো সন্দেহ নেই তো বহু রয়েছে তিনটি কারণ তাহলে এমন কোন ব্যক্তিকে হত্যা করা যায় নয় যাকে হত্যা করা আল্লাহ আরাম করেছেন এখানে তো হাদিসে মুসলিমের কথা আসলো কাফের সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে ফেলে যে কাফের সম্পর্কে আপনার ভূমিকা কি কাফের কিছু আর কাফের আর কাফের আল্লাহ কয়েক ভাগে ভাগ করেছেন আবার কাফের চার ভাগে ভাগ করেছেন তো মুসলিম একটা হয়ে গেল মুসলিম মুসলিম মমিনের কথা হয়ে গেলো যে মুসলিম মম্মিনের মধ্যে যদি তিনটি পাওয়া যায় তাহলে তাদেরকে হত্যা করা যাবে আচ্ছা হত্যা করবে কি একজন করেছে রাসীনম্যানকে নিয়ে বা হুজুর কে নিয়েছে মৌলানা নিয়ে এসে না এটা করবে দণ্ডবিধান কায়ম করা মুসলিম সরকার মুসলিম সরকার যদি না করে কাল আমতে আসামি হবে আল্লাহ পাকে দরকার তারা জবাবদাহি করবে জবাবদাহি আমিও করবেন আপনিও করবেন কোন আলেমও করবেন तबेषा तरह सरकार आत्मयेद केमुक लुकिराधी सरकार असहजोगता नहीं कारण ती आई वास्तव आन कर আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই তারা হম বাতিলের কাজে সহযোগিতা করবো না অন্যায়ের কাজে সহযোগিতা করবো না যদি অপরাধীকে আমরা যদি লুকিয়ে রাখি তাহলে আমরা অন্যায়ের কাজে করলাম আল্লাহ আরাম করেছেন তো হ্যাঁ কাফের কথা বলছিলাম তাই না কাফেরদেরকে আল্লাহ ফকরাবুল্লাহ আলম কয়েক ভাগে ভাগ করেছেন তার মানে একটি হচ্ছে জিম্মি কাফের যারা মুসলিম দেশে বসবাস করে এবং মুসলিম সরকার তাদের নিরাপত্তা মুসলিম দেশে স্থায়ী ভাবে নাগরিক মুসলিম দেশের জিম্মি তাদেরকে বলা হয় ইসলামিক রাষ্ট্রের নিয়ম হচ্ছে তারা জিজিয়া দিয়ে থাকবে তারা একটা নির্ধারিত পরিমাণ রয়েছে যেটা সরকার কাছে আদায় করবে এবং অনগত থাকবে তারা দেশের এই হচ্ছে একরকম তাদের রক্ত হারাম না হালাল হারাম তাহলে বাংলাদেশে যারা অমুসলিম রয়েছে বা যেকোনো দেশে অমুসলিম রয়েছে যারা সেখানকার নাগরিক তাদের রক্ত হারাম তাদের রক্ত হারাম তাদেরকে হত্যা করা হারাম জিম্মি আর প্রকার হচ্ছে মাহ দেশে তো বাস করে না কিন্তু তাদের সাথে চুক্তি রয়েছে অন্য দেশের লোক অন্য দেশের অমুসলিম কিন্তু তাদের সাথে চুক্তি রয়েছে আজকে সারা বিশ্বে অমুসলিমদের সাথে মুসলিম দেশগুলি কি রয়েছে চুক্তি রয়েছে যে তোমরা আমাদের দেশের উপর আক্রমণ করবে না আমাদের দেশের ক্ষয়ক্ষতি করবে না আর তোমাদের দেশের বা তোমাদের লোকদের আমরা ক্ষয়ক্ষতি করব না তাহলে আমাদের আহাদ রয়েছে চুক্তি রয়েছে তাদের সাথে আল্লাহ চুক্তি পুরা করতে বলে যতক্ষণ পর্যন্ত তারা তাদের চুক্তিতে আবদ্ধ থাকবে অটল থাকবে আমরা অটল তারা যদি করে করে আমরা তাদের খোঁজ খবর নেব। বিধান আল্লাহ পাক এই আহাদ আহাত আল্লাহ পাক বিস্তারিত উল্লেখ করেছেন যতদিন পর্যন্ত তাদের সাথে চুক্তি রয়েছে তাদের চুক্তি তোমরা পূরণ করো আল্লাহ বলছেন আমাদের চুক্তি রয়েছে চুক্তি রয়েছে মুসলিম জাতি তাদের যদি কাউকে হত্যা করে তাহলে লামিয়া রাহরাই জান্নাত নবিস কি বলেছেন জান্নাতের সুগন্ধি পাবে না ওই নামাজি মুসলিম যারা হয়তো ইসলাম বুঝতে গিয়ে ভুল করেছে অথবা বিভ্রান্তির শিকার হয়েছে চরমপন্থী হয়েছে তারা বলেছেন তারা দ্বিতীয় শ্রেণীর লোক হইল আলাদা হইল না আগেরটা থেকে আগের লোকেরা মুসলিমরা ছিল দেশের লোক আর এরা হচ্ছে সারা বিশ্বের যে কোনো হতে পারে তৃতীয় হচ্ছে মুস্তাহ্মান মুস্তাহমান মুস্তাহ্মান মানে যাকে নিরাপত্তা দান করা হয়েছে তারা এখানকার নাগরিক তো নাই কিন্তু তারা এসে কাজ করছে কাজ করতে আসুক আর এমনিতে আসুক ভিজিটি আসুক এসেছে অথবা ইসলাম সম্পর্কে জানার জন্য এসছে যেভাবে না কেন এসেছে মুসলিম দেশে আর এবং কোন মুশ্রিক যদি তোমাদের কাছে স্মরণ নেই যে তোমাদের দেশে আসতে চাই ভিজিটে আসতে চাই কাজে আসতে চায় চাকরি করতে আসতে চায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসতে চাই ইত্যাদি ইত্যাদি আজান শোনার সুযোগ পাই মানা তাকে নিরাপদ স্থানে সহিমতে পৌঁছিয়ে দাও কবরদার নিরাপদ স্থানে পৌঁছে দাও কত সুন্দর ইসলাম ইসলামকে মুসলিমরাও বোঝার চেষ্টা করেনি এবং যার সাথে চুক্তি হয়েছে কাফের মুস্তান মশ পাঁচ নম্বরটা বাকি আছে এটা হয়েছে সমস্যা তার নাম হচ্ছে হারবি হার মানে হচ্ছে যুদ্ধ যেই ব্যক্তি আমাদের সাথে যুদ্ধ বাধিয়ে রেখেছে মুসলিম জাতির সাথে মুসলিম দেশের সাথে আল্লাহ তাদেরকে মারতে বলেছেন যেখানে আল্লাহ বলছেন ফতুলো এই মুশ্রেকদের যেখানে পাবো সেখানে এদেরকে বলেছেন হার্বিদেরকে বলেছেন হারবির রক্ত শুধু আল্লাহাল আল্লাহ যেখানে বলেছেন ওই আয়াতে সুরাফুর খানের আয়াতে আর এখান বলে হক আর হক নাই সঙ্গত হত্যা হচ্ছে হারবি যারা আমাদের সাথে যুদ্ধ বাদিয়ে মুসলিম ঘরে ঘরে ঢুকে মারছে আর আপনি বলছেন ঠিক আছে তোমরা মারো কিন্তু যেহেতু খুন করা মানুষকে হারাম সুতরাং আমি মারব না চলবে মারাতে হবে আল্লা বলেছেন তাদের গ্রন্থিতে হাড়ে হাড়ে মার দাও যে জোড় রয়েছে কারণ এটা মারলো হ্যাঁ হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে অক্ষম হয়ে যাবে তখন আর মুসলিমকে ফোন করতে পারবে না আল্লাহ তাও শিখিয়েছেন তালে যেখানে মারলে অপারেশন হবে দিয়ে চিকিৎসা হবে সেখানে আল্লাহ মারতে বলেছেন আর মেরে ক্ষতি করতে বলেননি লোক অসুস্থ হয়েছে ভাই যেখানে তার ব্যথা আছে সেই জায়গায় অপারেশন করতে হবে সেই জায়গায় যদি অপারেশন করেন তা রোগ বাড়িয়ে দেবেন না ঠিকই তেমন নি মানব জাতির অবস্থা জেহাদ ফি সাবিউল্লা অবস্থা ঠিক ওই রকম ওই ক্ষেত্রে আল্লাহর বললাম জেহাদ ফি সাবি করতে বলেছেন জেহাদ ফিসাবল্লাহ অনেকেই বুঝেনি যার ফলে ভুল করেছে ইসলামের সূত্ররাও বুঝেনি যদি তোমাদের ক্যান্সার না হয় তাহলে অসুবিধা নেই তোমাদের সাথে ধ্বংসকারী আরেকটি গুণ হচ্ছে সুদ খাওয়া এখানে সুদ খাওয়া বলা হয়েছে সুদ খাওয়া তাহলে এটা না সুদ খাওয়া মানে সুদ সম্পর্কে এক হচ্ছে এক লোক সুদ খাচ্ছে আরেকটা লোক সুদ খাওয়াচ্ছে সুদ আদায় করছে এটি হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং সুদের সাথে যতগুলি সংশ্লিষ্ট লোক আছে সবাই হচ্ছে কাবিরা গনাকারী সবাই হচ্ছে গনাকার এবং ध्वसकारी सबगुलर तरह जेहद अल्लाहर आस्ते जेहदे दिन युद्ध रण क्षेत्री मान কাফের কে পিঠ দাও অর্থাৎ পালিয়ে যাও কাফেরকে কে পিঠ হবে না মুসলিম কোনো দিন দেখাবে না বুক দেখাবে সামনে মারতে আর না হলে মরলে শহীদ কিন্তু যাকে তাকে না মুসলমান আপসে একটি দল আরেক দলের বিরুদ্ধে লড়াই করবে না বলছে গাজী মরলে শহীদ তাহলে কি তাদের কাফের মনে করছেন দেখি আর কাফের মধ্যে আবার হারবি হইতে হবে ভাই এমন কাফের কাফের মনে করছেন এই রাজনৈতিক দলগুলোকে আমার কথা না পারছেন না পৌঁছছেন তারা এইরকম ভাষণ দিয়ে থাকে মরলে শহীদ না ভাই মুসলমানকে মারবেন ও কলমা পড়ে ও নামাজ পড়ে যদি অন্য কোন দল করে না এ কথা নয় এর নাম জেহাদ নাই এখানে জেহাদ বুঝা হয়নি কিন্তু জেহাদ কারণ কিছু লোক যদি সেখান থেকে পালাতে শুরু করে তাহলে ভালো ইমানদার মানুষের মন দুর্বল হয়ে পড়বে আর কোন জাতি যুদ্ধের মাঠে গিয়ে যদি মন দুর্বল হয়ে যায় মানসিক অবস্থা যদি ভেঙে পড়ে তাহলে কোনোদিন সেই জাতি জয়ী হতে পারবে না মনাফিকরা এরকমই করতো মনাফিকরা কেন মদিনা থেকে বেরিয়ে গেল আর কিছু দূর যাওয়ার পর যখন সেখান থেকে আমাদের কাজ ছাড়তে হবে কিন্তু না তিনশো বাড়িয়ে গেল আর যুদ্ধের মাঠের কাছে যে গিয়েছে তখন বলছে সবাই হাজির ওখানে মুজাহিদিন সাহবাই হাজির আর তাদের সামনে গিয়ে বলছে আমরা আর যেতে পারবো না কেন আসলে আমাদের কথা কেন নিলেন না না আমরা যাতে করে বাকি যুদ্ধে আল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহিসাম হতে মারফু হাদিস অর্থাৎ রসুল্লা সালামে বর্ণনা করেছেন যে হাদিসে বলা হয়েছে যে জাদুকর যে সাহেব হচ্ছে। তরবারি দিয়ে হত্যা করা মানে আলহামদুলিল্লাহ সৌদি আরব ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে এখানে কোন জাদুঘর যদি প্রমাণ হয়ে যায় সে জাদুঘর কাউকে জাদু করেছে বা করিয়েছে তাহলে তার এই শাস্তির বাস্তবায়ন রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিমকে মুসলিম নেতাদেরকে বাণী না সাহাবি জন্দুব রাজি আল্লাহর কথা বলছেন অসাহী তবে সঠিক হচ্ছে আল্লাহ মহকুফ হাদিসটি মারফু নয় বরং মহকুফ অর্থাৎ বলেছেন যে কথা তিনি বলেননি বরং এটি তার উক্তি তবে যেকোনো বিধান যদি বর্ণনা করেন এবং এ কথা না বলেন যে আল্লাহ রসুল বলেছেন না বলেন তাহলে যদিও সাহাবি বর্ণনা করেছেন কিন্তু এটি আসলে রাসুল উল্লাহাম থেকে প্রমাণিত কারণ তারা নিজের পক্ষ থেকে তারা শরীয়তের বিধান রচনা করেননি অফি সাহি বুখারিতে রয়েছে আনবাজ আবদা। বিভিন্ন শহরের যারা আমির গভর্নর তাদেরকে চিঠি লিখেছিলেন দায়িত্বশীলদেরকে লুকুল্লাহ সাহিরা প্রত্যেক জাদুঘর পুরুষ এবং জাদুঘর নারীকে তোমরা হত্যা করবে যদি জাদুঘর পাও তাহলে তাদেরকে হত্যা করবি কাল বলছেন বর্ণনাকারী ফালদের জামানায় এই ইসলামিক বিচার হতো যে জাদু কেউ করলে তাদের শাস্তি ছিল হত্যা আল্লাহ হফসাদ বর্ণিত হয়েছে যে তাকে এক দাসী জাদু করেছিল তাকে এক দাসী জনীবেন বেকাতলে জারিয়াতেন তিনি আদেশ করেছিলেন এক দাসীকে হত্যা করার এ দাসী তাঁরই নিজের দাসী ছিল তাহলে অনেক সময় নিজের ঘরের শত্রুই বেশি শত্রুতা করে নিজের বাড়িতে সে দাসী ছিল সে সাহারাত হা হমাদ আহমদ রহমতুল্লা বলছেন যে আনসালাসমিনের তিন সাহাবাই কিরাম থেকে এই রকমের প্রমাণিত রয়েছে যে সাহাবাই কেরাম জামানায় তারা জাদুকরকে लेकिन कर लो मेना जदुकर कर््कर आश्रय नहीं बसे जदुकर गाच गाचड़ा दिए तबिज कर জাদু করেছে অথবা গাছ খাওয়াই দিয়েছে গাছ বেটে কোনো খাদ্য দিয়ে দিয়েছে এইরকম ভাবে জাদু করে যেগুলি আমাদের সমাজে হয়ে থাকি তাহলে কাফের হবে না জালেম হবে এবং হবে কাবিরা হবে এর শাস্তি কি হবে এর দ্বারা যেমন ক্ষতি হয়েছে যদি সির করে থাকে তাহলে তার শাস্তি তো বুঝতে তার শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি হচ্ছে হত্যা কিন্তু সির করেনি গাছ গাছের দিয়ে জাদু করেছে তাহলে দেখতে হবে যে এর ক্ষয়ক্ষতি ইমামুল মুসলিম যিনি হবেন যিনি রাষ্ট্র নেতা হবেন সরকার সরকার সিদ্ধান্ত নেবে এই ক্ষেত্রে কাজই হবেন মুসলিম কাজী বিচারপতি নেবেন ক্ষতি কতটা হয়েছে যদি করে থাকে। একটা গাছ দিয়েছে পাগল করে দিয়েছে অথবা এমন কোন অঙ্গ নষ্ট করেছে যার জন্য হত্যার শাস্তি হইতে পারে এটি রাষ্ট্র নেতার উপর নির্ভর করছে যদি মনে করেন যে এর জন্য হত্যার দণ্ড দিতে হবে হদ এটি তাহলে হত্যার দণ্ড আর যদি দেখা যায় যে অন্য কোন শাস্তি যদি দিতে চাই সরকার তাহলে দিতে পারবে লেখক বলছেন যে শেহর জাদু যে বিভিন্ন রকমের হয়ে থাকে বলছেন বাবু বেয়ান ওই শেহর শেহরের বিভিন্ন প্রকারের কিছু আলোচনা এখানে এখানে বেশ কিছু বিষয়কে অপছন্দনীয় অথবা জায়জও হতে পারে এমন কিছুকেও কেও বলা হয়েছে হাদিসে তাহলে বিভিন্ন রকমের ওই কাজগুলিকে যেগুলিকে হাদিসে শেহর বলা হয়েছে সেগুলিকে এখানে একত্রিত করেছেন তাহলে শেহর বললেই যে সেটা আহ ওই শেহরের পর্যায়ে চলে যাবে তাও নয় যেমন শেষখানে যে কিছু বক্তব্য আছে বা কিছু বক্তাদের কথা আছে যেগুলি করিমালাম একটি লোকের সুন্দর বক্তব্য শুনলেন বা সুন্দর কবিতার আবৃত্তি শুনলেন আর শোনার পরে কবিতার একটা আকর্ষণ আছে বক্তব্যের একটা আকর্ষণ আছে মানুষের অন্তরকে মনে হচ্ছে জয় করে নিল টেন কথা শুনলে তারপর কথাই প্রভাবিত হয়ে যায় তো এগুলি হচ্ছে শেহরের মতো কেন প্রভাবিত একজনের কথা শুনে অত্যন্ত প্রভাবিত মুগ্ধ আপনি আরেকজনের কথা শুনলে শুধু আপনি আসে। কখন কেন। তার কথার এক ধরনের কি আছে শেহর জাদু আছে কিন্তু এই জাদু হারাম না হালাল সব ক্ষেত্রে যেহেতু নাস্তিক বক্তা কমিউনিস্ট বক্তা আর আশা করি এমন বক্তব্য জাদুকর বক্তব্য রাখলো ইসলামে আছে এক সাহায্যে আছে গণতন্ত্র ছিলেন আমি একটা বই পড়লাম আশ্চর্য হয়ে গেলাম সেই বইয়ের একটা হেডিং লিখেছে যে প্রথম কমিউনিস্ট ছিলেন আবুার রাজিয়া আস্তাফির প্রথম কমিউনিস্ট ছিলেন আবুজার নাম ভুলে গেছে বাংলাদেশের এক বক্তা ছিল ইসলামী কমিউনিজম আছে ইসলামী কমিউনিজম আছে কমিউনিজম বলছে সবাইকে সমান করে দাও ইসলামী কমিউনিজম আছে সবাইকে সমান করার কথা আছে সহযোগিতার কথা আছে আমি এর উদাহরণ এটা দিয়ে থেকে অনেকবার দিয়েছি যে ইসলামে বলেছে যে জাকাতের মাধ্যমে কি করো গরিবের সাহায্য করো গরিবকে উঠাও গরিব নিচে একটু উঁচা করবো কেমন কেমন উঁচা করবেন নিচে একটা কাঠ দিয়ে দাও পাথর দিয়ে দাও আর পাথর উপরে তুমি দাঁড়াও আমি নিচে দাঁড়াচ্ছি তাহলে সমান হয়ে মোটামুটি বা একটু তো তুমি হইলে আমার কাছে আসলে এটা হচ্ছে ইসলামের থিওরি ইসলাম এই আদর্শ পেশ করেছে অর্থাৎ জাকাত দিয়ে দান খায়াত করে একটা গরিব মানুষকে ব্যবস্থা নেই তাকে দশ হাজার টাকা দিয়ে দিলেন আল্লাহবা একটা কার্ড দিয়ে দিলেন উঁচা করে দিলেন তাকে পখন কমিউনিজম মতবাদ কি হচ্ছে যে লম্বা লোক এখানে লম্বা আছে লম্বা লোক যারা আছে তুমি বেশি কেন লম্বা হয়ে গেছে এই লোকটি এত বাটায় তো কেমন করে কি হবে বলছি গলাই কেটে গলা কেটে সমান করে দা তো কমিউনিজম হচ্ছে গলা কাটা মতবাদ আর ইসলাম হচ্ছে পায়ের দিয়ে এবং আমল ভাষাতে বলেছিলাম সেটা হচ্ছে ইসলামে সুবিচার আছে সাম্য নেই সমান করা সুবিচার আছে তো নারীদেরকে পুরুষের সমান করা ইসলামে নেই কিন্তু সুবিচার আছে নারীদের ন্যায্য অধিকার দিতে হবে সুবিচার দিতে হবে समान शब्द भाई हासपाले जिन एमबीएस डर तरह तो अन्या हे नज हमें चिकित्सा करते আর ওই ডাক্তারকে নিয়ে সেখানে বসে কি বলবে যেমন স্বাস্থ্য তাহলে সমান অধিকার দিলে মুশকিল তবে ন্যায্য অধিকার দিতে হবে আর সাম্মান নেই কি আছে সুবিচার আছে সুবিচার করতে হবে তো কি বলতে কি এতদূর গেলাম হ্যাঁ ভাষার জাদু হ্যাঁ ভাষার জাদুকে আপনারা একবার বলেন ভাষার জাদু হালাল হবে এত মধুর বক্তব্য সবাই এক পার্টি আরেক পার্টিতে ডুবে গেলেন গিয়ে মহিলার বক্তব্য বক্তব্য তার বক্তব্য দিয়ে দিয়েছে আপনার মুক্ত হয়ে গেলেন তাহলে এটা কি ভালো জাহেজ না জাহেজ নয় কারণ সে অন্যায়ের পথে নিয়ে গেছে নিলাম তবা করল। তাহলে এটি হচ্ছে প্রশংসিত বিষয় প্রশংসার বিষয়টি নেকির বিষয়টি তাহলে রকম বক্তব্যের মাধ্যমে জাদুর মতো যে আকর্ষণ সেটি ভালো কাজ গুণাগার যদি তবা করে দার যদি ত্যাগ করে ব্যক্তি পূজা ত্যাগ করে অন্যায় কাজ ত্যাগ করে হারাম জিনিস দেখা ত্যাগ করে তাহলে ফিল্ডে কেন যাচ্ছি আমরা ওই দিক ছেড়ে ধর্মীয় ফিল্ডে আসেন বড় বড় জলসার ওয়াজ মহফিল হচ্ছে যেখানে শির আর কুবুরী শিক্ষা দেওয়া হচ্ছে সেটাও তো বক্তব্য ইসলামিক স্টেজ থেকে বক্তব্য হচ্ছে সেই শেয়ার হচ্ছে হারাম বাবা তোমরা যদি জানতে তাহলে তোমরা কেউ মুড়িদ না হয়ে থাকতে না এই শিক্ষা দেওয়া হচ্ছে এই বয়ান শেহর লক্ষ লক্ষ মানুষ গিয়েছে তাদের ইজতেমাতে হাজির হচ্ছে কিন্তু গুমরা হয়ে যাচ্ছে দেখতে হবে পরিণতিটা কি যদি দেখা যায় যে তার দ্বারা ইসলামের কাজ হচ্ছে তাহলে ভালো আর যদি দেখা যায় ইসলামের ক্ষতি হচ্ছে দিনের ক্ষতি হচ্ছে জনসাধারণ ইসলাম থেকে দূরে হাদিস শুনাই জাদু রকমের জাদু সম্পর্কে বলছেন যে তাবি সাহা রাজিয়া তালানহ নবী থেকে শুনেছেন বলছেন কি বলেছেন पेड़िए दिए भाग्य निर्णय भाग्य निर्णय जरा करते चाहिए विभिन्न रकम भाव करी जुगे जाब को हाथ देव को सफर करब को शुरू करब তো করতো কি পাখি একটা গাছে না। এইরকম বিভিন্ন শুধু পাখির ক্ষেত্রে না যদি তারা পাখির কাজ করতো আজকে যদি অন্য কোনো কিছু থাকে যে যেটা দিয়ে তার ভাগ্য নির্ধারণ করছে তাহলে সেটা শির ও তর্ক আর তার হচ্ছে शयतान सहजोगा जदु मान बोला आ, आ, सब गोपनिय रहस्य सूतरा कि भलो जाने এবং তাতে অনেক মিথ্যার সংমিশ্রণ থাকে তারা সব কাজ করি এগুলিকে নাম বলেছেন যে শির্ তেয়ারা শির্করা মানে কলক্ষণ নেওয়া বা অলক্ষ মনে করা কোনো কিছু তেয়ারা হচ্ছে এগুলি সবগুলিকে সামিল মানে ব্যাপক অর্থ পাখি তাড়িয়ে যে ভাগ্য নির্ধারণ করলো ভালো হবে না মন্দ হবে নির্ণয় করলো আর আপনার আমরা ছোট ছোটকালে শুনতাম পেচার ডাক হলে বুড়িগুলি বলতো এলাকা যতগুলি বুড়ি বুড়িদের কাছে এইসব গুম বেশি রয়েছে বুড়াদের চাইতে মানে পুরুষের চাইতে তাই না পেচার ডাক রাতের অন্ধকারে শুনলে আমার মনে আছে ছোটকালে শুনেছি গ্রামের কে যে যাবে কাকে যে নিবে নিতে এসেছে প্যাঁচা ডাক দিচ্ছে পেঁচা কি করে আলোল গায়ে আর পেঁচাই যদি তারা কেন আলমল গায়ে ভাবে না তো এই তো ধর্ম দেশের সবকিছু জানে তার পেঁচা আলমুল গায়ে গায়ে জানে যে কাকে নিতে এসছে মালা কুমার কাকে নিয়ে যাবে কে মরবে গ্রাম থেকে পেঁচা জানছে তাই পেঁচা চিল্লাচ্ছে কালা অফ এর আগে তো জিবদের ব্যাখ্যা হয়ে গেছে হাসান রাজি আল্লাহ বলেছেন রান্নাত শয়তানের ডাক শয়তানের ডাক এখানে বলেছেন मुसनद मान सनद वर्णना हदीस रही ज्योतिषी একেও সেহের জাদুর অন্তর্ভুক্ত বলা হয়েছে তাহলে সেই ব্যক্তি জাদুর কিছু অংশ শিখলো তাহলে এই হাদিস দ্বারা বুঝে যাঁদা মা জাদা যত বেশি শিখলো তত বেশি সে জাদু শিখলো আবু দাবাদের হাদিস হাদিস तो हादिसर अर्थ की तर ज्योतिषी मारा भाग कर ज्योतिषी विद्यारमे भविष्यवाणी भविष्य सम्पर्नते देखे दावी की सीर केमल तारका देखे अमुक तरह जो अमुक एलकाय देखा जाए आकाशे अमुक जगह अमुक दिखे देखा जा रकम पृथ्वी ए बचरे बने प्राणास होते जलो्वास होते सुनाम होते यदि क्यों बोले बड़ बा ब्यक्तर जन्म होते महापुरुष जन्म हम मजादे दे इन मजादे जदुरी शिखल तुम शिखल तारका विद्या हम के बोले ज्योतिविद ना बांगला भाषा तर ज्योतिषी ना तक জ্যোতির্বিদ বলে সেটা হচ্ছে তারকা দেখে তারকার দ্বারা আল্লাহাক বলেছেন তারকাতে কি ফায়দা রয়েছে সেসব ফায়দার মধ্যে একটি বলেছেন তারা তারকা দেখে দিক নির্ণয় করে আল্লাহ রাস্তা পায় মরুভূমিতে কোন রাস্তা আজকালকার জামানায় না রাস্তায় আপনার সিগন্যাল দেওয়া আছে যে এইদিকে রিয়াদ যাচ্ছে তো এদিকে জুবাইল যাচ্ছে এইদিকে আপনার কুয়েত যাচ্ছে এইদিকে বাহারাইন যাচ্ছে যখন কোন রকমের এই রকম চিহ্ন ছিল না কেমন করে চিহ্ন কোন দিকে তারা দিক নির্ণয় করে রাস্তা পায় আল্লাপাক আরেকটা আয়তে বলেছেন আল্লাহ পাক আকাশে তারকা সৃষ্টি করেছেন তারকা রাজি হিসুম নজুম রাস্তা কেমন করে চিনবো কোন দিকে যাবো রাস্তা হারিয়ে ফেলছি তারকা দেখেছেন যে দ্রব্য তারা দেখছেন কোন দিকে হয় হ্যাঁ উত্তর দিকে হয় সুতরাং তা দিকে বুঝছি যে আমি কোন দিকে যাচ্ছি না যাচ্ছি তারকা দেখে আল্লাহ বলছেন তাহলে এইরকমের বিদ্যা অর্জন করা যাইজ না যাইজ নাই যদি যাইজ না আমি তো আল্লাহ করেনা কেন বায়ন করবেন বর্ণনা করেছেন তারপরে মৌসম সম্পর্কে একটা অনুমান নিয়ে আসা তারকা দেখি বিশেষ বিশেষ মৌসুমে কিছু শীতকাল বৈশাখ জষ্টি মাস মানে এই সময় সাধারণত ঘূর্ণিঝড় হয় ইন্ডিয়া বাংলাদেশে কি হয় কালবৈশাখী হয় এগুলি যাইজ না যাইজ নাই জাইজ কারণ এগুলি হচ্ছে মৌসুমের উপর একটা ধারণা নেওয়া যে এই হবে যেমন হিন্দুরা তো বলেই বলে তাদের পাশে বাস করে অনেক মুসলমান বলে আরে কালী পূজা হচ্ছে বৃষ্টি হবে রে বলে তাদের দশরা পূজা বৃষ্টি তো হবেই মুসরেখ যে কথা বলবে সে মুশরেখ মুসলমান নাই আর তারকার সাথে আবার কিছু বান্দা কিছু মানুষ আছে যারা আমার সাথে কুফরি করেছে কাফেরুনবি মহমিন তারা তারকার প্রতি ইমান নিয়ে এসেছে অর্থাৎ মুশরে হয়ে গেছে কেমন করে নবী ব্যাখ্যা করেছেন তারা তার ও কাল অমান কালা আর যেই ব্যক্তি বলল মতের নমা কাজা অমুক নক্ষত্রের কারণে অমুক নক্ষত্র আকাশে দেখা গেছে আর তার কারণে বৃষ্টি হয়েছে তার কারণে মানে সেটার জন্য বৃষ্টি হয়েছে তাহলে সেই ব্যক্তি কি করলো আমার সাথে মৌসম সম্পর্কে শুধু জ্ঞান হাসিল করা তাহলে জায়েজ রয়েছে এবং এই বিদ্যা শিক্ষা যায়েজ রয়েছে কিন্তু যদি বলে যে এই তারকার দ্বারা আমরা ভবিষ্যৎ জানতে পারব বা এই তারকা বৃষ্টি নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি তাহলে সেগুলি শিরকের অন্তর্ভুক্ত হবে যেগুলিকে শেহর বলেছেন সুতা নিয়ে কি করলো গিরা লাগালো আর যারা গিরা লাগিয়ে কি করে মানে কোন যদু মন্ত্রতন্ত্র করতে চায় তাতে ফুঁক দেয় ফুকো দেয় তাই বলে সব মানা ফাসাফিয়া তাতে ফুক দিল গিরা বাঁধলো একটা গিরা বাঁধার সাথে কি করলো ফুক দিল আল্লাহ আমি আশ্রয় করছি তোমার আশ্রয় গ্রহণ ভোরের যিনি রব আল্লাহাক আশ্রয় নিচ্ছি আশ্রয় গ্রহণ করছি ফুৎকার দানকারিনী মহিলাদের জাদুকারিণীদের অনিষ্ট থেকে যারা ফিল ওকাদুৎকার দিয়ে থাকে ফুঁক দিয়ে থাকে মন্ত্র উপরে ফুক মন্ত্র উপরে ফুক দেয় তাহলে বোঝা গেল যে যারাই ঝড় ফুঁক করে তাদের কাছেই চলে যাবেন তা চলবে না কোরআন আয়াত দিয়ে যদি ফুক দেয় হ্যাঁ রসুল্লাহ থেকে বর্ণিত দুয়া দিয়ে যদি ফুঁক দেয় আর ভালো কথা বলে কেমন করে বুঝবো তাই তার শর্ত লাগিয়েছেন আরবি ভাষা তাহলে বোধগম্য হয় কিন্তু আমরা বলবো যে যদি আপনি বাঙালি মানুষ আর যে ঝাড়ফুক করছে সে বাংলায় বলছে যে আল্লাহ তুমি শিশুটিকে শেফা দান করো আরোগ্য দান করো আল্লাহ আল্লাহ তুমি আরো আল্লাহ তুমি আরগ্য দপ যাই যাবে না হবে না আপনি বুঝতে পারছেন যে এটি বলো আল্লাহর কাছে চাইলে কি বলতো খাজা বাবা ছেলেটিকে উদ্ধার করো খাজা বাবা ছেলেটিকে আরোগ্য দান করো তাইলে সির খেয়ে গেল সির খেয়ে গেল তাই নবী করিম সাল্লাম বলেছেন যে করে এইভাবে গিরা লাগিয়ে আর তারপরে তাতে ফুক দিয়ে হয় নবী করিম সাল্লামকে যে ইহুদি জাদু করেছিল আসাম ইয়াহুদি জাদু করেছিল যে জাদুতে নবী সাল্লাম রোগাক্রান্ত ছিলেন দীর্ঘ ছয় মাস ধরে ছয় মাস ধরে তো সেই জাদুতে তাই করা হয়েছিল তাই সুরা ফালাকলাকাল চিকিৎসা হবে সিরকের আশ্রয় নেবেন না ওই গণকদের কাছে যাবেন না ওই যারা জাদুকে জাদু দিয়ে দূর করে তাদের কাছে যাবেন না আরো কি বলে মহিলা যে মহিলাগুলি কবিরাজ কবিরাজি করে তাদের কাছে যাবেন না কি বলে তাদেরকে এখন তাবিজ সম্পর্কে শোনেন আমাদের দেশের মানুষ তাবিজ অভ্যস্ত আল্লাহ না করে এখানেও কিছু লোক থাকতে পারে কিন্তু প্রায় থাকে আজই কিছু লোকের তাবিজ এদেশে এসে অনেকে লুকিয়ে রাখে এখানে তো রাখেনা দেখতে পাবে এখানে রাখে অথবা রাখে কমরে রাখে লুকিয়ে রাখে কি বলে তাবি সম্পর্কে শোনেন কথা শুনলেন কোনো কিছু লটকালো বা ঝুলালো শরীরে আর বাড়িতে লটকাক ঝুলাক আর গাড়িতে ঝুলাক আমাদের ট্রাকের স্যান্ডেল জুতা ঝুলানো থাকে দেখেছেন না দেখেননি জুতা ঝুলানো থাকে আর ধারণা আছে তাহলে বদনজর লাগবে না কোন নজর লাগবে না আল্লাহ তাকে ন্যাস্ত করে দিবে যে ঠিক আছে তুমি যখন তুমি তাবিজ ঝুলিয়েছো তাবিজ তোমাকে ভালো করবে আল্লাহর পক্ষ থেকে রহমত হবে না বরকত হবে না সাহায্য হবে না আরোগ্য হবে না তো এই ছিল হাদিস তাবিজ সম্পর্কে জাদুর কথা শুনেন আব্দুল রাজি আল্লাহ বলছেন আন্না রসুল আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ হোক তোমাদেরকে বলে দেব কি বা বলে দেব না কি आधा नमक जिनिस की आधा की जिनिस शब्दी खूब भारि शब्दी खुद भारी शब्द आज बुझी ने बुझी दमाम जी ए रहा भारी भारी अनेक शब्द आजें ना तो।, तो आधा शब्दी सहबीरा बुजान ना तबीशमा व्याख्या करीकर চুগল খড়ি করা নামিমাও বুঝলেন না আপনি কিন্তু আরবরা বুঝে আজও তো বুঝে না কিন্তু শব্দ মিলিয়ে বা চুগলি করা এটা কি মানুষের কথা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো হ্যাঁ কিসের জন্য বিবাদ সৃষ্টি করার জন্য এটা শর্ত লাগাইতে হবে একজনের কথা অন্য জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া সম্পর্ক লোক যারা চুগল খড়ি করবে একের কথা অন্য জায়গায় পৌঁছালো হয়তো কথায় কথায় একটা লোক একটা লোক সম্পর্কে মন্তব্য করেই দিয়েছে খারাপ সে কি করেছে আপনি তখন কথাটা শুনে গিয়ে ওর বন্ধু সাজার জন্য আর বেশি দরদি হওয়ার জন্য ওর নৈকট্য লাভের জন্য বললেন মদির আপনার বিরুদ্ধে এইরকম কথা বলেছে পাল্টা কথা বলেছে আর দিলেন এমন গরমে দিলেন মোদীরকে মদির সাথে সাথে এক্সিট লাগিয়ে নিয়ে চলে এলো মা বিদায় করি দিল তাকে এই যে চুগল খড়ির প্রতিক্রিয়া জাদুর মতো দ্রুত প্রতিক্রিয়া সেই জন্য চুগল খড়িকে নবী সাল্লা কি বলেছেন এটিও একরকমের জাদু সাহর সেটার মতো জাদুর মতো কাজ করে দুই ভাই অন্তরঙ্গে এত মেল মোহ ছিল এত ভালোবাসা ছিল কিন্তু দুই ভাইয়ের মধ্যে ঢুকে গেল আপনার স্ত্রী আপনার স্ত্রী ঢুকে ওই ভাইয়ের কথা ভাই কিছু বললে ওইটাকে বড় করে নিয়ে এসে স্বামীকে কুটুর কুটুর করে রাতের বলে রাতে যখন বিছানা আসে জানো তোমার ভাই তো খুব অন্তরঙ্গ ভাই সারা জীবনে টাকা পয়সা তো সব ভাইকে দিয়ে দিলে তোমার ভাই আজকে তোমার বিরুদ্ধে কথা বলছিল सकाल चारे कथा मुख ही देखो ना जदुर मत प्रतिक्रिया चुगल खड़ी बाबा खराब कर दे भाई बनर सम्पर्क खराब कर दे भाई भाई सम्पर्क खराब कर स्वामी स्त्री सम्पर्क खराब करी भलोबा स्त्री अपन स्त्री अपना सम्पर्क महिला मध्य बोले जमारी भलोरा স্বামী কেমন লাগবে দেখতে চাইবে না আমার তুমি আলকাল মানে মানুষের মাঝে একজনের কথা পর্যন্ত জন পর্যন্ত পৌঁছানার জন্য আচ্ছা ভালো উদ্দেশ্যে যদি পৌঁছানো হয় নেকির কাজ যত ভালো উদ্দেশ্য হবে তত নেকির কাজ আমিও জানতাম না আমার তাবিজ ছিল এই যে তাবিজ করা শির্ক সুতরাং আমি তাবিজ ছিঁড়ে ফেলে দিচ্ছি তো কথা তো আমার এই কথাটি ওখানে পৌঁছাইলেন কাজ হলো না কোন নেকির কাজ কারণ উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা শিরিক সম্পর্কে বেদাত সম্পর্কে সেহের জাদু সম্পর্কে ভাই আমি না যে জানতাম এত বড় অপরাধ দুনিয়া ধ্বংস আখেরা আখেরাতে চিরকাল নামে থাকতে হবে সে কাঠের মুশ্রে খেয়ে যাবে এবং জাদু হচ্ছে হত্যা আল্লাহর কাছে কত বড় পাপ যে জাদু করলে আর বেঁচে থাকার অধিকার নেই জেনার চাইতে বড় পাপ কারণ জেনার ক্ষেত্রে বিবাহিত হলে হত্যার শাস্তি কিন্তু জাদুর ক্ষেত্রে আপনি বিবাহিত হন আর নাই হন জাদু করলেই হত্যার শাস্তি কত গুলো পাপ শুনে আসলাম কথাটা গিয়ে অন্য জায়গায় শোনালেন মূর্খদের মতো কাজ করে এক ধরনের জাদু আর এটি হারাল না হারাম হারাম চুগল খুরি হারাম ওলাহ মা বোখারি মুসলিমে রয়েছে আব্দুল্লাহ আল্লাহ আনহোমা থেকে এদিকে শেষ হয়ে যাচ্ছে जदू रही बोझा गल समस्त बक्तब्य सवार बक्तब्य जदुर मत प्रतिक्रिया मानसर संशोधन हा मानस बुझते अने किम रही रहीप वक्त द्वारा जो দিনের ফায়দা হয় দুনিয়ার ফায়দা হয় দিনের ফায় দুনিয়ার ফায়দা মানে এমন কোন হয়ে বসে আছে মুসলিম দেশ থেকে আসলে কিছু না কিছু কাজ শিখে আসবেন বিদেশে আসছেন খোড়া হয়ে কেন খোঁড়া হয়ে এসে হয় ক্লিন করতে হবে না করতে হবে না হলে ওই কুলির কাজ করতে হবে এসব কাজ কেন করবেন কমের পক্ষে ইন্ডোনেশিয়াদের মতো ড্রাইভার হয়ে আসেন প্রতিক্রিয়া যদি জাতির উপর হয় ফায়দা হলো তাহলে যাইজ না না যাইজ নেকির কাজ শুধু যাইজ না নেই যদি অন্য অন্য ট্রেড এর কাজ যদি শিখে আসেন ভোকেশনাল ট্রেনিং নিয়ে আসেন তাহলে আরো ফাইদা রয়েছে যে আপনি পাঁচশো টাকা ইনকাম করতে হিমশিম খেয়ে যাচ্ছেন কিন্তু পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন আপনি তো কিছু কাজ শিখে আসেন দুনিয়ার কথা বললাম এই বক্তব্যে মানুষ প্রভাবিত হইল এবং এরপরে না এরপর আসবো কিছু কাজ শিখে আসবো যাচ্ছি মাসের ছুটি লাগিয়ে কমের পক্ষে তিন মাস মাসের মধ্যে একটা কোনো কাজ অবশ্যই শিখে আসবো দেখেন পরিবর্তন আসলো ফায়দা হলো। বক্তব্যের দ্বারা বয়ানের দ্বারা যদি দুনিয়ার ফায়দা হয় বক্তব্য বলেছেন যে বক্তব্য শুনলেন কিন্তু তার মাধ্যমে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো আর সংশোধন হয়ে গেল পরিবর্তন হলো কি করে অনেক ভাইরা আছেন যখন সিগারেট হারাম তামাক হারাম জর্দা হারাম শুনলেন সাথে সাথে সেই রাত্রে গিয়ে বিড়ি সিগারেটের প্যাকেট ভেঙে চোরমার করে এর দ্বারা যদি ফায়দা হয় দিনের অথবা দুনিয়ার ফায়দা হয় তাহলে কাজ আর যদি ক্ষতি হয় দিন দুনিয়ার ক্ষতি হয় অথবা দুনিয়ার ফায়দা হচ্ছে কিন্তু দিনের আসল যেটি বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে আখেরা সুন্দর করতে হবে তার যদি ক্ষতি হয় তাহলে আমাদেরকে শেহের থেকে শেহরের জাদুর প্রতিক্রিয়া থেকে জাদুর অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আমিনী হ্যাঁ একটা থেকে গেছে ঠিক তার উপর মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া সতী সাধি নারীর মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া এটি হচ্ছে ধ্বংসাত্মক পাপ মহিলাদের কথা এই জন্য বলা হয়েছে যে মহিলা জাতি দুর্বল আর তাদের উপরই বেশিরভাগ মিথ্যা আসে বাকি কিও পুরুষের উপরে যদি কিও মত ব্যতিক্রমदाई যে ওই পুরুষ লোকটি লম্বড় তাহলে সেটাও কবিরা গুণ হয় এরকমই সেটাও ধংসত্ত্ব গুণ এতে কোনো সন্দেহ নেই গাছ গাছড়া দিয়ে জাদু করবে তাহলে কাছে হবে যদিও তারারা তাবিজ করা হয় কিন্তু তাবিজের অর্থ এই যে হাদিসতে শুনেছি যে গাছ গাছড়া দ্বারা তাবিজ করলে বরষি হ্যাঁ প্রশ্ন তো ভালোই করা হয়েছে দেখেন আমি বলেছি গাছ গাছাটা খাইয়ে দেওয়ার কথা বলেছি তাবিজ দিয়ে তাহলে বড় সীরক আর যদি মনে করে যে তাবিজটা একটা মাধ্যম আর আল্লাহ ভালো করবে তাহলে ছোট সীরক সুতরাং তাবিজ বাঁধলেই যে বড় শির খেয়ে যাবে না ছোট শিল্প হইতে পারে আবার বড় সীরক হইতে পারে মানুষের নিয়তের উপর নির্ভর করছে